ইবনু উমার রদলাহ হতে বর্ণিত যে নাবি সাল্লাসাল্লাম এক আনসার ও তার স্ত্রীকে লিয়ান করান এবং তাদেরকে বিচ্ছিন্ন করে দেন